বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ ও সালাত ওসসালাম ওলা রসুলিল্লা ও আলাহি ওয়া আসহাবিহি ওয়ালাহ সময়তা দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিস টিভির আজকের আয়োজনে আমরা জনাব মামুনুল হক মোহাদ্দেশ রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর প্রখ্যাত মাদ্রাসার এই বিজ্ঞজনের সাথে আমরা আজও কথা বলব ইনশাল্লাহ দর্শক আমরা সরাসরি ওনার সাথে আমরা আলাপ করছি যদি আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো বন্ধের দিনে আমরা কি কোনো আয়োজন করতে পারি কিনা এ ব্যাপারে আপনার কি কোনো অভিমত আছে যে এর স্কোপগুলো আমরা ধরতে পারি কিনা আসলে এটা তো খুব সুন্দর একটা চিন্তা তবে সমস্যা হলো মনে হয় যেটা আসলে আমাদের স্কুল বা সাধারণ শিক্ষার যে লোডটা তারা নেয় দেখা যায় মানে তাদের বন্ধের দিনে এই বিষয়টাকে তারা কতটা গ্রহণ করবে এখানে একটা হ্যাঁ সেটা হচ্ছে যারা ব্যস্ত আর কি এখন আয়োজন হয় আমরা বড় বড় যে সকল গুলো পাই যেমন যখন তখন তাদেরকে নিয়ে একটা করা হয় আমি আমি যে জিনিসটা বলেছি আসলে আমরা ইউরোপে আমেরিকাতে আমাদের মুসলিম কমিউনিটির ছেলে মেয়েদেরকে দেখি কিন্তু উইকেন্ড স্কুলে পড়তে উইকেন্ড স্কুলটা আসলে প্রাইভেট এক ধরনের স্কুল যারা পাবলিক স্কুলে যায় সেখানে দিন ধর্ম কিছু শেখার সুযোগ থাকে না আর সেখানে তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা সেখানে স্কুল বা সানডে স্কুল তারা করে থাকে তো যেহেতু আমাদের আলাদা করে ফেলেছি কিন্তু যেহেতু একমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নাই তো ক্ষেত্রে উইকেন্ড স্কুলের সুযোগটা ক্রিয়েট করে দেখা যেতে পারে এটা করা দরকার চর্চা তো একেবারেই নাই মানে প্রতিষ্ঠানগুলো তো ছুটি দিন বন্ধই থাকে সেখানে স্পেশাল কয়েকজনকে দায়িত্ব দিয়ে যদি একটা পরীক্ষামূলক ভালো একটা উদ্যোগ হতে পারে আমরা আপনার যে সাবজেক্টটা যেমন ইকোনমিক্স উপরে কিন্তু আমার মনে হয় যেখানে। জেনারেল ইকোনমিক্স কিছু তো আসলে পড়া প্রয়োজন কারণ ইসলামিক ইকোনমিক্স বোঝার জন্য ইকোনমিক্সের ফরমুলাগুলো তো অনেক কমন অনেক কমন শুধু ইসলামিক পলিসিগুলো এখানে আসবে তো সেক্ষেত্রে আপনি কোনো কন্ট্রিবিউশন সুযোগ দেখছেন যেমন আজকের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী ইসলামিক ইকোনমিক্সের বিষয়টা চলে আসছে এবং এটা আরও জোরদার হয়েছে যখন ইসলামিক ব্যাংকিংটা আমাদের সামনে এসছে যদিও ইসলামিক ইকোনমিক্স এবং ইসলামিক সামনে বিশাল একটা চ্যালেঞ্জ আমরা লক্ষ্য করছি এগুলোকে এমন একটা পরিবেশ বিশ্বময় অর্থনৈতিক ক্ষেত্রে তৈরি হয়েছে যে ইসলামিক ইকোনমিক্সকে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসা ইজ ভেরি টাফ ঠিক তেমনি ইসলামিক ব্যাংকিংটাকেও হান্ড্রেড পার্সেন্ট স্টাবলিশ করা যেখানে অর্থনৈতিক অনেক প্রতিকূল পরিবেশ এবং সুদ্ভিত্তিক অর্থনীতি তো তারপরেও আপনি কি বলবেন যে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে যারা জড়িত তারা ইসলামিক ইকোনমিক্স ইসলামিক ব্যাংকিং এগুলোর উপর কি কোনো কাজ করছেন খুব গুরুত্বপূর্ণ একটা দিক আসলে যে ব্যাংকিং সেক্টরটাই আমরা ধরি এখন ওয়ার্ল্ড মানুষের এবং শুধু এটা প্রাইভেট নয় ব্যক্তিগত ব্যাপারই নয় ব্যক্তিগত পর্যায়ে থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে টোটাল সারা দুনিয়ার অর্থনৈতিক কার্যক্রম এটা ব্যাংকিং সেক্টর নির্ভর একেবারেই ওতপ্রোতভাবে সম্পৃক্ত ব্যাঙ্কিং সেক্টরকে অ্যাভয়েড করে কেউ কোনো ব্যবসায়িক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না এটা ইম্পসিবল সম্ভবই না ওদিকে সারা দুনিয়ার আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি দেখি দুনিয়ার টোটাল ব্যাংকিং সেক্টরটাই একেবারে টোটালি এটা সুদ নির্ভর সুদের ব্যাপারটা অন্যরাকে কিভাবে ভাবে কে কিন্তু একজন এজ এ মুসলিম এটাকে খুব সহজভাবে কোনো সুযোগ নাই সুদ সেটা একমাত্র অপরাধ যার সম্পর্ক আল্লাহর কোরআন বলছে ফাজানু বেহার বিমিন আল্লাহি ও রাসুলহি আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তো মুসলিম আল্লাহর সাথে যুদ্ধ করে সে কিভাবে উন্নতি করবে একজন আল্লানিক তারা এমন কিছুতে ইনভলভ হয়েছে তারা না চাইলেও করতে হয়ে যাচ্ছে কাজই সুদের এখান থেকে অভিশাপ থেকে বের হয়ে আসা মুসলমানদের জন্য মুসলিম জাতির জন্য বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে ১৯৫০ পঞ্চাশ ষাটের দশক থেকেই বেশ কিছু ইসলামিক স্কলার তারা কাজ করেছেন এবং কাজ করে এখন সারা দুনিয়ার সামনে তারা ইসলামী ব্যাংকিংয়ের একটা নমুনা তারা উপস্থাপন করেছেন এটা অনেক বড় একটা সাফল্য এবং এখন সারা পৃথিবীতে এটা একটা বাস্তবতা যারা আজ থেকে দশ বছর আগেও এটাকে ইম্পসিবল বলতে যেন ইসলাম অনুযায়ী অর্থনীতি চলতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশসহ পৃথিবীর অনেক দেশ এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য তো আছেই ইভেন যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সেখানেও বড় বড়ো দেশগুলোতে ইসলামিক ব্যাংকিং আজকে একটা বাস্তবতা সফল একটি অর্থনৈতিক সিস্টেম হিসেবে সেখানে প্রতিষ্ঠিত তবে এখানে গুরুত্বপূর্ণ দুটা খুব বেশি প্রয়োজনীয় বিষয় যেটা দাঁড়িয়ে গেছে সেটা হলো এই যে আসলে ইসলামী ব্যাংকিং পরিচালনা করার জন্যে যেটার প্রয়োজন দুটা জিনিসের দুটি বিষয়ের দুটি দিকের জ্ঞান সম্পূর্ণ সমৃদ্ধ থাকা উচিত একটা হল ব্যাংকিং এবং ইসলাম ব্যাংকিং এবং ইসলাম এই দুটি বিষয়ের যদি যথাযথ জ্ঞান না থাকে তাহলে এই বিষয়টার বাস্তবসম্মত যে সমন্বয় সেটা থাকবে না শুধু কাগজে কলমেই থাকে বা স্লোগান নির্ভর থাকে বাস্তবতা বিবর্জিত হয় আমাদের বাংলাদেশে আমি বলবো যে সাবকন্টিন্টাল শুধু নয় মিডিল ইস্ট আছে সাবকন্টিন্টালের মধ্যেও আমাদের এই অঞ্চলে এটার উপরে কাজ সবচেয়ে কম হচ্ছে আমরা স্নায়ী ব্যাংকিং করছি স্নায়ী ব্যাঙ্কগুলো পরিচালিত হচ্ছে কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে আসলে ইসলাম সম্পর্কে এবং শরিয়া সম্পর্কে জানাশোনা মানুষ এবং তারা আবার ঠিক সেভাবে উপলব্ধি করেন এবং ব্যাংকারদেরকে সেভাবে ইসলামী সেরিয়া আলোকে গাইড করে তাদেরকে সেভাবে পরিচালনা করতে পারেন সেই দুই দিকের জ্ঞানের সমৃদ্ধিটা ঠিক সেভাবে হচ্ছে এখানে কি মাদ্রাসাগুলোর কোন বিশাল ভূমিকা আমরা আশা করতে পারি না অবশ্যই মাদ্রাসাগুলোর প্রথম তাদের দায় দায়িত্ব যে এখানে দেশের মানুষ জনগণ তারা ইসলাম অনুযায়ী অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবে এটি তো মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ যে হালাল উপার্জন হালাল উপার্জন যদি না থাকলো একজন মানুষের তাহলে তার কি সালা তার আমনা তো কাজেই তাকে হালাল এবং ব্যাংকিং এমন একটা ব্যাপার যে এখান থেকে কোনো মানুষকে তো আমি বলতে পারছি না যে তুমি ব্যাংকে যেও না আমার রেসপন্সিবিলিটি আমি মাদ্রাসায় থাকি আমি ইসলামের কাজ করি ইসলামের দায়ী আমি ইসলামের এবং এই পার্সপেকটিভ থেকে আমাকে মানুষকে সাধারণ মানুষের সামনে ইসলামী অর্থনীতির আমাকে তৈরি করতে হবে এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম ইয়েতে ভোগে না যদিও আমরা ইনশাল্লাহ একটা প্রসঙ্গে হয়তো বলবো যে আজকাল কিছু লোক হাদিস কে অস্বীকার করে সেই প্রসঙ্গটা আমরা পরবর্তীতে নিয়ে আসবো যদি সুযোগ হয় কিন্তু এখানে ব্যাংকিং এর বিষয়ে ব্যাংকিং এর আমরা দেখছি যে অনেকগুলো অনার্স মাস্টার্স ডিগ্রি কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলোতে দেওয়া হচ্ছে ইসলামিক ফিন্যান্স মার্কেটিং তারপর ইসলামিক ব্যাংকিং বা শুধু ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স নানা সাবজেক্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট দেখা যাচ্ছে এই সাবজেক্টগুলো একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড ফলে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু অ্যাকাউন্টিংয়ের লোক প্রয়োজন ম্যানেজমেন্টের লোক প্রয়োজন ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সের লোক প্রয়োজন তাই না এরকম বিশেষ করে ব্যাংক যদি হয় সেখানে তো ম্যানেজমেন্টও আছে সেখানে অ্যাকাউন্টও আছে সেখানে ব্যাংকিং আছে ফলে সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি পিএইচডি পর্যন্ত দিচ্ছে সেখানে মাদ্রাসায় কি একদম এক্সক্লুসিভলি ইসলামিক অর্থনীতি ইসলামিক ব্যাংকিং এর উপর আলাদা দাওরা হতে পারে না অথবা আলাদা ডিগ্রি হতে পারে না যেখানে আসলে শুধুমাত্র শুধু ফেঁকে দিয়ে এটাকে মানে পূরণ করলে হবে না এটাকে জেনারেল ইকোনমিক্স এর যতটুকু একজন ইসলামী অর্থনীতিবিদকে জানতে হয় ততটুকু তিনি সেখানে জেনারেল নিয়ে আসবেন প্লাস যতটুকু ইসলামিক ইকোনমিক্স বা ইসলামিক এফেক্ট ওসোল এফেক্ট এবং অন্য জ্ঞান হাদিস কোরআনের জ্ঞান তাকে জানতে হয় ততটুকু দিয়ে এমন কোন কোর্স কি আমরা মাদ্রাসার কাছ থেকে আশা করতে পারি না কারণ এই গ্যাপটা তো আর কেউ পূরণ করবে না হ্যাঁ এটা তো অবশ্যই হওয়া উচিত যেটা শুধুমাত্রের উপর এবং ফিখুল মামলাতের আরো স্পেশালাইজেশনের দিকে তারা যাচ্ছেন এই বিষয়ে আরেকটা শুধু প্রশ্ন করব। সেটি হচ্ছে আপনি ইকোনমিক্স যেটা পড়েছেন মানে সেটার সাথে এখানে সেটা আপনার কাছ থেকে শুনবো একটা সময় হয়ে গেল এবং ফিরে আসছি খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা দেখছেন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 प्रति शनिवार रत साढ़े सातटा आप पुन सम्प्रचार सकाल साढ़े नटाय बांगे बीस टी बांगल्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 छोट बड़ पकल्याण देख पापर अशुभ परिणती परवर्ती अनुष्ठान पिसाए দর্শক আমরা বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের আলোচনা আমরা আলোচনা করছিলাম জনাব মোহাম্মদ মামুনুল হক সাহেবের সাথে তিনি মহাদ্দেস জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর বিরতির আগে আপনাকে একটা প্রশ্ন রেখেছিলাম সেটি হচ্ছে এই ফিল্ডে আপনার কি কোনো সুযোগ হয়েছে যে মানে কোন কন্ট্রিবিউট করার আপনি হয়তো বই লিখতে পারেন আপনি হয়তো এই ব্যাপারে কোনো মানে কনসালটেন্সি করতে পারেন যেহেতু হাদি ইস এগুলো আপনার আহমদুলিল্লাহ জানা আছে তাহলে ইকোনমিক্সের জ্ঞান দিয়ে উট করতে পারেন করার এবং আলহামদুলিল্লাহ আশা করি যে এক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ আমাদের আছে আমরা যেহেতু ইসলামটাকে আলহামদুলিল্লাহ একটা দীর্ঘ সময় দিয়ে এবং সুন্না এবং ইসলামীকে আমরা শিক্ষা করা সুযোগ অর্জন করেছি কাজী যদি এখন জেনারেল আসপেক্টগুলো আমরা জেনে নিই ইকোনমিক্সের অর্থনীতির ব্যাংকিং সেক্টরের কীভাবে চলছে তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ভূমিকা অনেক বেশি বাস্তবসম্মত হবে বলে আশা করি জি অনেক ধন্যবাদ আপনাকে আমি আর দুই একটি প্রশ্ন করব যেহেতু অনেকে কনফিউজড ইসলামিক ইকোনমিক্স বা ব্যাংকিং বিষয়ে সেটি হচ্ছে আসলে ব্যাংকিংয়ের ক্ষেত্রে একটা অভিযোগ আমরা শুনি যে আসলে ইসলামিক ব্যাংকিং সম্ভব নয় আর যেটা আছে এটা আসলে ইসলামিক ব্যাংকিং নয় এটি ঘুরিয়ে খাওয়া হচ্ছে বা ইত্যাদি এই যে অভিযোগগুলো তাহলে মানে প্রশ্ন এসে যায় যে তাহলে আসলে সুদ থেকে কি মুক্তি কখনোই সম্ভব নয় ব্যাংকগুলো কি আসলে কমপ্লিটলি ইসলামিক করা যাবে না এই প্রশ্নটা আমাদের সামনে এসে পড়ে এর এই ব্যাপারে আপনি এই প্রশ্নটা এবং এই অভিযোগটা আসলে আমার মনে হয় না বাস্তবসম্মত আসলে ব্যাংকিং সেক্টর সম্পর্কে এবং স্নায়ী ব্যাংক সম্পর্কে আমাদের একটা নেতিবাচক ধারণা থেকে এরকম কথা বলা হয় আমাদের দেশের সাধারণ মানুষ মনে করে স্নায়ু ব্যাঙ্ক মানে হলো আমাকে অনেক অল্প পয়সায় অনেক বেশি সুবিধা দিয়ে দিবে তারা দেখে যে কনভেনশনাল ব্যাংকে গেলে ইন্টারেস্টের রেট হয় মানে টোয়েন্টি পারসেন্ট তাদের ধারণা যে স্নায়ী ব্যাংকে গেলে আমি ওই টাকাটা পাবো আমাকে প্রফিট দিতে হবে না আমার দিতে হলো সামথিং একটা প্রফিট দিতে হবে তারা গুলিয়ে ফেলে যে স্নায়ু ব্যাঙ্ক মানে হলো আমাকে মাগনা মাগনায় দিবে বা সহজে দিবে এক লক্ষ টাকা আমাকে দিবে এক বছর দিতে না পারলাম দুই বছরে দিলাম দুই বছরে না পারলাম তিন বছরে দিলাম এবং আমার কাছ থেকে প্রফিট রাখবে তারা খুবই মিনিমাম এই যে মানুষের একটা ধারণা মানে কাজ করছে বেঞ্চমার্কটা অনেক সময় এটা থাকতেই হয় না থাকলে তারা তো কারণ ব্যাংক মানে কি ব্যাংক মানে হলো সাধারণ মানুষের আসবে গুলো এখানে আসবে সেই টাকাটাই আবার ইনভেস্টমেন্ট আকারে এখান থেকে বেরিয়ে কাজেই এখানে মানুষ তো শুধু ইসলামকে আমি কত টাকা পাচ্ছি যদি আমি প্লাস বিপরীত আমি স্নায়ী ব্যাংকে রাখি তাহলে আমি কত টাকা প্রফিট পাচ্ছি যখন দেখে যে হ্যাঁ স্নায়ু ব্যাংক কাছাকাছি দেয় বা একই সমান দেয় তখন তারা বলে যে তাহলে আমি রাখি এই যে ব্যাপারটা তাহলে ডিপোজিটারদের কিন্তু ইসলামিক ব্যাংকগুলো থেকে আপডাউন সেটা তো ওইভাবে রাখতে হয় তাদেরকে এবং তারা যদি যেটা আগে থেকে একটা ধারণা দেয় সেটা ভিন্ন কথা কিন্তু কি দিল সেটা তো বড় কথা তারা যদি দেখা গেল একটা কনভেনশনাল ব্যাংক ফিফটি পাঁচ টাকা লাভ হয়েছে তুমি পাঁচ টাকা নিয়ে যাও কেউ আসবে না তাহলে পরবর্তীতে হবে যেকোনো দেশের সেন্ট্রাল ব্যাংক কিন্তু এই ফিক্স করা ঠিক আছে ইসলামিক সিস্টেম এটা ঠিক নাই কিন্তু তার তারপরেও যেহেতু সেন্ট্রাল ব্যাংকগুলো মানে তারা নিয়ন্ত্রণ করছে তার আলোকেই নিয়মকানুন গুলো করছে সেই কারণে দেখা যাচ্ছে অর্থাৎ এ প্রফিট দিতে পারবে না যদি তাদের লসও হয় এ নিচে যেতে পারবে না আবার এর উপরেও যেমন ফিফটিন পারসেন্টের উপরে হয়তো যেতে পারবে না এই যে বেঞ্চমার্ক এর কারণেও আপনি এখন ওয়ার্ল্ড ওয়াইড যে কাজ হচ্ছে এবং এই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যে অধীনে যে কাজ হচ্ছে এবং ইতিমধ্যে ম্যাক্সিমাম মুসলিম কান্ট্রিগুলোতে সেন্ট্রাল ব্যাংকে ইসলামিক ব্যাংকিংগুলোর জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট হচ্ছে যারা সম্পূর্ণ সেন্ট্রাল ব্যাঙ্ক থেকেও ইসলামী ব্যাঙ্কগুলোকে সরিয়ার আলোকেই তারা এখানে তাদের যে ইটা মোটিভেশনটা তারা করবে এবং তাদের যে তত্ত্বাবধানটা সেটা কিন্তু ইসলামী সরিয়ার আলোকে তারা করবে এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে এই ব্যাপারটা কারণ এই ব্যাপারটা তো শুধু একসাথে হচ্ছে না বাহরাইন ইসলামিক ব্যাংক সৌদি আরবে আছে আরব আমিরাতে আছে বিভিন্ন দেশে আছে এবং এখানে আউফি নামক একটা কেন্দ্রীয় ইসলামিক প্রতিষ্ঠান আছে যারা মানে ইসলামিক আমরা মানুষকে বোঝাচ্ছি না যে ইসলামী ব্যাংকিং বা ইসলামী অর্থনীতি আর সুদ অর্থনীতির মধ্যে মৌলিক ডিফারেন্সটা কোথায় মৌলিক পার্থক্য হলো এই জায়গায় যে সেখানে তারা সুদের ভিত্তিতে আমাকে যে অতিরিক্ত অর্থটা দিচ্ছে আর স্নেক ব্যাঙ্কটা দিচ্ছে সেটা ব্যবসার ভিত্তিতে ব্যবসার ভিত্তিতে আল্লাহ আহল্লাহল ভাই বা এক্ষেত্রে আমরা আল্লাহ নবীর হাদিসটা আমরা দেখতে পারি যে খাইবার থেকে একজন আসলেন খেজুর নিয়ে খুব ভালো খেজুর তোর সুরুল্লাহ সাল যে আকুল্লামারি খাইবার হা কাজা খাইবারের সকল খেজুরই কি এরকম তো তিনি বলেন যে না আর সুরল্লাহ এটা তো সব খেজুর এত উন্নত মানের না এটা খুব উন্নত মানের খাইবারের আর নর্মাল খাইবারে যেই খেজুর উৎপাদন হয় সেটা যখন এটার সাথে আমরা মুবাদলা করি যখন ট্রানজাকশন করি তখন এই খেজুর যদি আমরা এক শাহ দিই তো ওইটার দুই শাহ পাওয়া যায় নর্মালটার অথবা বেশির চেয়ে বেশি নর্মালটার দিলে এটার দুই শাহ পাওয়া যায় আমরা এইভাবে উন্নত খেজুরটা এক শাহ বা দুই সাহের বিনিময় তার ডবল বা তার কাছাকাছি আমরা সেটা এভাবে ট্রানজাকশন করি তখন রাসুরুল্লাহ সালাল কে বললেন যে এভাবে করো না এটা সুদ হবে কিভাবে করো বেআইলজাম আবিদার আহিম সুমত্তা আবিদার আহেমি জানিয়ে দেন যে তোমরা ওই খেজুরটা যেটা মুকম মূল্যের ওটাকে প্রথমে একটা দেড়হামের মূল্যে তোমরা বিক্রয় করো তারপরে সেই দেড়হামের বিনিময়ে তুমি ভালো খেজুরটা ক্রয় করো অর্থাৎ সুদের দরজাটা বন্ধ করে দিয়েছেন সুদে দরজাটা বন্ধ করে দিয়েছেন কিন্তু সিস্টেমটাকে মানে আসলে বিনিময়টা কিন্তু একই থাকলো তুমি যেই সাধারণ খেজুরটা উন্নত মানের খেজুরের বিনিময়ে এক কেজি দুই কেজি তোমরা যে ট্রানজেকশন করতো সেটা এভাবে না করে দুই কেজিকে তুমি দশ টাকার বিনিময়ে বিক্রি করো দশ টাকা দিয়ে তারপর তুমি এক কেজি কিনো এখন কেউ যদি বলে যে সেই হলো আগে মৌলিক ব্যাপারটি এখানে মানুষ মনে করে যে ইসলাম মানে হলো আমাকে গেলে খুব কম প্রফিটে আমাকে কিছু দেবেল্প সরাসরি মনে হলেও আসলে তো বিকল্প নয় শুধু হচ্ছে তাই না তো আছে এখন যে শুধু ব্যাঙ্কিং সিস্টেমগুলো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও যে এবং এই যে ওয়াল স্ট্রিট বিরোধী যে বিক্ষোভটা চলছে আমেরিকায় সারা দুনিয়াতে কনভেনশনাল এর সবচেয়ে বড় ব্যাপারটাই তো এই যে এখানে যে একটা টাকার যে রুলিংটা চলে শুধুমাত্র ক্যালকুলেশনে চলতে থাকে সেখানে একজাক্ট আসলে কোনো সম্পদের এক টাকা কিন্তু সেই টাকাটা আসলে ফুলে ভেবে একশো টাকা আকৃতি দেখায় কিন্তু এখানে প্রশ্ন থাকে এক নম্বর হচ্ছে যে মানে ইসলামিক ব্যাংকার। শুধু সুদের মধ্যে আছে আপনি টাকা দিবেন যে যদি শুকর জিনিস উৎপাদন করে তাকে কিংক ইনভেস্ট করতে পারবে না তারপর ইসলামী ব্যাংক গুলো আরো এমন বেচে কেনা করবে না যেখানে যা হালাত আছে অজ্ঞতা আছে আনসারিটি আছে ইত্যাদি তাছাড়া যেখানে ধোকাবাজি আছে সেটাও করবে না এখন এই প্রসঙ্গে তাহলে আমরা বুঝলাম যে ইসলামিক ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সুদ এবং আরও যত হারাম প্রক্রিয়া আছে সবগুলোকে অ্যাভয়েড করতে হবে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় আমার মনে হয় হয়তো আমরা আমাদের দর্শকদের সাথে এটাও শেয়ার করতে পারি যদি কোনো ইসলামী ব্যাংক কখনও কোনো কিছু ভায়োলেশান করে সেটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয় অথবা তাদের কোনো অফিসার সেটা করেছেন কিন্তু তাই বলে পুরো ইসলামিক ব্যাঙ্কিং সিস্টেমটাকে তো মানে একদম কনডেম করা যায় না যা অপবাদ যায় না আর আজকাল আমরা দেখতে পাচ্ছি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনার মধ্যে শেয়ার মার্কেটের যে অবস্থা এ ব্যাপারে কি কিছু বলবেন শেয়ার মার্কেটে এক ধরনের জুয়া আমরা দেখতে পাচ্ছি ফটকাবাজি ধোকাবাজি ইত্যাদি সম্পৃক্ত হয়ে গেছে তো এই ধরনের আনস্টেবল একটা মার্কেটে যেখানে জুয়াটা আসলে একটা অনুষঙ্গ কিন্তু এখানে সেখানে কি আসলে ইসলাম যারা মেনটেন করতে চায় তারা কি এই ধরনের শেয়ারে ইনভেস্ট করতে পারে আর যদি শরিয়া জাহেজ বলে থাকে যে কোনো কোনো শেয়ার আসলে কেনা যেতে পারে সেটা কোনটা শেয়ার মার্কেটের ব্যাপারে হলো আসলে যে সকল কোম্পানি তারা শরিয়া মেনটেন করে চলে বা ম্যাক্সিমাম তাদের টাকা তাদের যে এই আসল মাল তাদের যে পুঁজি সেটা যদি ব্যাংক থেকে লোন ছাড়া হয়ে থাকে ব্যাংক থেকে অর্থাৎ কনভেনশনাল ব্যাংক থেকে সুদের ভিত্তিতে তাদের লোন যদি না হয়ে থাকে আচ্ছা একটা ব্যাপার যে এই ব্যাংকের ইনভেস্টমেন্টটা এটা আসলে কিভাবে বেশি এটা কি তাদের নিজস্ব বিনিয়োগ বা পুঁজি বেশি না ব্যাঙ্ক লোন বেশি এখানে এবং ব্যাংক লোন সেটা কি সুদের ভিত্তিতে লোন না কোনো ইসলামী ব্যাংক থেকে ইসলামী সিস্টেমে লোন যদি প্রতিষ্ঠানটার ম্যাক্সিমাম টাকা আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসছি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে আমাদের শুনেছেন আমাদের সাথে থেকেছেন এবং আমাদের আজকে যে বিজ্ঞা তার বিষয়টা আপনারা শেয়ার করেছেন আল্লাহ আমাদের আপনাদের সবার মঙ্গল করুন এবং আমাদের আলোচনা থেকে যা কিছু ভালোর তা বোঝার এবং তা আমুল করার তৌফিক দান করুন সাল্লাম আল্লাহ মোহাম্মদ আলহিআন ওরক ট গরু এগুলি সব নেশাদার দ্রব্য করতে হবে ইবাদতের প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত থাকে সেটাই হচ্ছে জুয়া देख किलि रविवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार विंगलेश পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর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 হয়েছিল চুরাশি সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন দরবারে ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম